আয়সাউ রাজিয়াল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলিয়াসাল্লাম আসরের সালাদ আদায় করতেন আর সূর্যকিরণ তখনও আমার ঘরে থাকতো। সালাত আদায় করার পরও ছায়া ঘরে দৃষ্টিগোচর হতো না আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লা আলাহি বলেন ইমাম মালিক ইয়াসিয়া ইবনু সাইদ সোয়াইব ও ইবনু আবু হাফস রহমতুল্লা আলাহি উক্ত সনদে এই হাদিসটি বর্ণনায় সূর্যরশ্মি আমার ঘরের ভিতরে থাকতো ঘরের মেঝেতে ছায়া নেমে আসেনি এমন বলেছেন